यही तरबारी सत्य ए ज्ञान जाते आनवज सकल समस्या समाधान देश বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين الملك الحق المبين عضاء قلوب أوليائه بالهدى واليقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وآله وصحابته أجمعين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসে বিস টিভি দেখছেন আপনাদের প্রত্যেককে আমাদের এই অনুষ্ঠানে সাদর স্বাগতম বন্ধুগণ আমরা নিজের আলোচনা করছিলাম বড় অপরাধ তথা কবিরা গুণানীর যে অপরাধগুলোকে আব্দ আসুফান হারাম করেছেন নিষেধ করেছেন এবং মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম একটি সমাজ সুন্দর স্থিতিশীল থাকার জন্যে দুনিয়ায় সমৃদ্ধ হতে পরকালে জাহান্নাম মুক্ত হতেও বাস্তব নিদর্শন দেখিয়ে তাকে নিষেধ করেছেন কারণ যারা এই অপরাধগুলো থেকে বিরত না থাকে তারা কোথাও সুখী হতে পারে না সমৃদ্ধশালী হতে পারে না বরং সব জায়গায় উলট পালট লেগে যায় জীবনের অঙ্ক গর্বর লেগে যায় অঙ্ক কোষে রিজাল্ট আর মিলে না সুতরাং বন্ধু জীবনের অঙ্কের প্রত্যেকটি জায়গায় রিজাল্ট যদি মিলাতে চাই জীবনের অঙ্ক কষে কষে মজা যদি পেতে চাই দুনিয়ায় আর পরকালে হতে যদি চাই দুনিয়ায় হাসানায় সমৃদ্ধ পরকালীন জীবনেও হাসানায় সমৃদ্ধ যদি হতে চাই দুনিয়ায় রব্বুল আলমিন কৃত ওয়াদা ততা এই পৃথিবীর যথার্থ খেলাফত আমাদের জন্যেই যদি পেতে চাই তাহলে আসুন বড় বড় অপরাধ থেকে আমরা দূরে থাকি কারণ আলহ নিজেই এই পৃথিবীটাকে তাম সৃষ্টিকে আমানত হিসেবে দিয়েছেন তাদের জন্য যারা ভালো মানুষ ঘোষণা করেছেন ওলাকি এই যে পৃথিবী আকাশ আর সৃষ্টি মিরাশ হলো ভালো বান্দাদের যারা আল্লাহর ভালো বান্দা আল্লাহর গোলাম আল্লাহর আব এবং আব হিসেবে সালে সৎকর্ম পরায়ণ সুতরাং যে দুষ্ট যে অপরাধী যে ডাকাত যে আল্লাহর আদেশ মানে না রব্বুল আলমিনের নির্দেশনায় জীবন পরিচালনা করে না রসুল সাল্লাহ সত্যিকারের রূপমত হওয়ার চেষ্টা করে না তার পৃথিবীতে বাঁচার মৌলিক অধিকার থাকে না অপরাধ এই পৃথিবীতে ব্যক্তির বেঁচে থাকার অধিকারকে ধ্বংস করে দেয় যে কারণে বর্ণনায় রয়েছে একজন ভালো মানুষ একজন সত্যি অত আসভাবনা তারা আদেশ পালনকারী নিষেধ থেকে বেঁচে থাকে এমন মানুষ যখন পৃথিবীতে হাঁটে জমিন নিজের সৌভাগ্য বর্ণনা করতে থাকে আকাশ আর জমিন তার জন্যে গর্ববোধ করতে থাকে সকল সৃষ্টি তাকে সেলুট করে সম্মান করে এমন কি রব্বুল আলমিনের ভালো গুলাম রব আলের সত্যি আব্দ এবং তাদের ঘুরে বেড়ানো পাখি সমুদ্রের ভিতরের মাছ তারাও দোয়া করে আর যে বদবক্ত দুষ্ট আর দুষ্টবিতে লিপ্ত অন্যায় আচার আচরণ করে অপরাধ করে অনাচার আর দুরাচারিতায় নিজে লিপ্ত হয় আকাশ আর জমিন কুলকায়নাথ তাকে সহ্য করে না জমিন বরং বলে আমার উপর দিয়ে হাঁটছ একদিন আসবা ভিতরে যেদিন আসবা সাইজ করে দেব সকল সকল সৃষ্টি তার থেকে বিমুখ হয় বন্ধুক যদিও মাঝে মাঝে আমরা দেখি দুষ্ট লোকজন অনাচার দুরাচার বেবিচার তারপরেও অনেক সম্পদ অনেক সুখ দেখা যায় জনশক্তি অর্থশক্তি, শক্তি বৃত্ত সব তাদের কিন্তু রব আলমিন এটা দেন কেবল পরীক্ষা করার জন্য রবুল আলমিন বলেছেন ও ইমানদারেরা দুষ্ট দুরাচারী অনাচারীর সম্পদ সন্তান সৌভাগ্য সৌভাগ্য মনে না করে বরং জেনে রেখো এটা সব তাকে পরীক্ষা করার জন্যে পরীক্ষা করা হচ্ছে রব্বুল আলমিন এই পৃথিবীতে সম্পদ সন্তান যশ আর খ্যাতি দুই কারণে দেন কাউকে দেন নিয়ামত হিসেবে আর কাউকে দেন পরীক্ষা করার জন্য রব্বুল আলমিন যদি পরীক্ষা নেন কে বিজয়ী হতে পারবে বলেন তো পরীক্ষায় বিজয়ী হওয়া কঠিন কিন্তু নিয়ামত হিসেবে যদি রব্বুল আলমিন দেন এটা অনেক বড় সৌভাগ্য সুতরাং আমরা অপরাধ মুক্ত সুন্দর জীবনের অধিকারী হব নিয়ামত পাওয়ার জন্যে রব্বুল আলমিনের অসংখ্য নিয়ামতে ধন্য হওয়ার জন্যে রব্বুল আলমিন যাতে পরীক্ষা না করেন এই জন্যে বারবার আল্লাহর কাছে আশ্রয় চাইব বন্ধুগণ আসুন না তাই নিজেরা নিজেদের সফলতার জন্যে অতার নিয়ামত পাওয়ার অধিকারী হওয়ার জন্য অপরাধ মুক্ত থাকি পৃথিবীতে আমাদের মেরাজ প্রতিষ্ঠিত করি এই জন্যে মুক্ত থাকি বন্ধুগণ অনেকেই বলবেন অনেক অপরাধ করছি কিন্তু যদি অপরাধ জানতাম না যদি জানতাম অবশ্যই করতাম না আমাদের উদ্যোগ এই জন্যে যাতে আমরা জেনে নিতে পারি নির বুঝে নিতে পারি আর অপরাধ সত্যি অপরাধ তার থেকে বেঁচে থাকতে পারি দূরে থাকতে পারি আর আমাদের আলোচনা পর্যালোচনা নিজেদের জন্যে বন্ধুগণ আমি আমার নিজেকে আপনাদের সবাইকে বলতে চাই আসুন না অপরাধ জেনে জেনে দূরে থাকবো সতর্ক থাকবো নিজে আরেকজনে পাড়া প্রতিবেশী সবাইকে আপন জনকে রব বলে আলমিন আমাদের সকলকে তো উফিক দিন আমিন বন্ধুগণ আজকে এই ধারাবাহিকতায় আমরা একটি অপরাধ একটি কবিরা গুণা নিয়ে আলোচনা করব আর তা হলো কনক বা জ্যোতিষির কাছে যাওয়া নিজে জ্যোতিষী হওয়া অথবা গণক হওয়া এবং আরেকজন কেউ গণকের কাছে গেল জ্যোতিষীর কাছে গেল এবং গণক আর জ্যোতিষীকে বিশ্বাস করা গণক আর জ্যোতিষীর কথাকে সত্য বলে মেনে নেয়া এটা আগুনা। বন্ধুগণ এই ব্যাপারটা যদি আমরা ভেঙ্গে ভেঙ্গে আলোচনা করি তাহলে দেখুন গণক বলতে বাংলা ভাষার শব্দ আমরা বুঝি গণক মানে হলো যে গণনা করে হিসাব কষে বিভিন্ন ধরনের দুর্ভেদ্য বিষয় দিয়ে হিসাব কষে কষে ভালো বলে মন্দ বলে কল্যাণ বলে অকল্যাণ বলে মানুষকে তার সৌভাগ্য আর দুর্ভাগ্য বলে নাওদাহ আহমিন্দা আলী গনে গনে বলে কি গনে বলে বিভিন্ন ধরনের দুর্ভেদ্য বিষয় আস জ্যোতিষী জ্যোতিষ মানেই হলো সে বিভিন্ন ধরনের আলামত और चिन्ह के महासृष्टिर अनेक चिन्ह आधामत के अवलम्बन कर भलो और मंद बोलते चाय कल्याण और अकल्याण बोलते चाय सुख और दुख बोलते चाय सत और असत्ते चाय आर अने के निजे सौभाग्य जानार जन् भलो पवार गण कार्य ज्योतिषी का কেউ হয়তো বা বিশ্বাস করে কেউ হয়তো বিশ্বাস নাও করতে পারে কিন্তু এই যে ত্রিবিধ বাস্তবতা একটি হল গণক বা জ্যোতিষী হওয়া গণক আর জ্যোতিষীর কাছে যাওয়া আর গণক আর জ্যোতিষীর কথা বিশ্বাস করা এই সব কয়েকটি কবিরাগুনা এবার আসেন গণক আর জ্যোতিষী কী করে কি জন্যে তার নাম গণক আর কি জন্যে নাম তার জ্যোতিষী গণক মানে হল বিভিন্ন দুর্বৃদ্য অঙ্ক কষে যে ভবিষ্যৎ বলে আসলে কি ভবিষ্যৎ কেউ বলতে পারে ভবিষ্যৎ যদি কেউ বলতে পারেন তিনি একজন সত্তা তিনি এক এবং একক যার কাছে ভবিষ্যৎ বলতে কিছুই নাই সব বর্তমান তিনি হলেন আবাহ সুহানুল আলমিন ছাড়া আর কেউ ভবিষ্যতের কিছুই জানে না বুলালমিন ভবিষ্যতের সব কিছু বর্তমান হিসেবে জানেন তারই গুণটিকে তিনি প্রকাশ করেছেন তিনি আল্লাহামুল গুব আলিমুল গাইব অদৃশ্য সম্পর্কে একশত বা গোয়াফাল যা বর্তমান নেই তা তিনি জানেন কিন্তু কোন মানুষ যা দেখে না যা বর্তমান নয় যা তার সামনে নয় তা জানে না তা বলতে পারবে না বুলালমিন যুগে যুগে যত নবী এবং রসুর আলি হিমুসাল্লামকে পাঠিয়েছেন তারাও নিজেদের ভবিষ্যৎ কেউ জানতেন না ছুড়ে দিয়ে বলেছেন আপনি বলুন যদি আমি আমার ভবিষ্যৎ জানতাম যদি আমি আমার ভবিষ্যৎ জানতাম তুমি তেলে ভালো ভালো বাছাই করে নিতাম আর আমাকে কোন কষ্ট দুঃখ বেদনা স্পর্শ করত না। কিন্তু বাস্তবে কি বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম অনেক দুঃখ এবং কষ্ট পেয়েছেন অনেক দুঃখ এবং গেলেন তাই ফের দাওয়াত দিতে তাইফের দুষ্ট লোকজন দাওয়াত কবুল করেনি বরং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুতাল আলী সাল্লামকে বিমুখ করে ফিরিয়েছে উশৃঙ্খল ছেলে পেলেদের দিয়ে পাথর মেরেছে রসুল সাল্লাহ তালিস পবিত্র শরীর মোবারক রক্তাক্ত হয়েছে তিনি যদি জানতেন তাই ফের ওই লোকজন তাও আত্ম করবেই না অত্যাচার করবে আর তা বেশি তাহলে কি তিনি যেতেন তিনি তো মানুষ এ স্পষ্ট করে কোনো ধরনের কষ্ট তাকে যদি তিনি ভবিষ্যৎ জানতেন বন্ধুগণ রসুল সাহায্যাম যেখানে ভবিষ্যৎ জানতে পারেননি নি। কে জানবে গণনা করে সৃষ্টি জগতের বিভিন্ন তত্ত্ব আর আলামত জ্যোতিষ তার মানে সৃষ্টির মহাকাশের বিভিন্ন আলামত আর সূত্রকে বিশ্লেষণ করে ভবিষ্যৎ বলে দেবে দাউদ্দিল্লাহ বন্ধুগণ আমরা এই ব্যাপারটি নিয়ে আরো কথা বলবো তবে যিনি করেন শুধু আল্লাহর উপাসনা জান্নাতের সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ র আলিমিনের দর্শন লাভ কোরআন এর উপরে আমল জান্নাতের অনুসরণ কোরআন ও হাদিসের মাধ্যমে আল্লাহ বলেছেন ওয়াসারিউ তাড়াতাড়ি করো शेख ஹாшим মাদানী জান্নাতে কি থাকবে আমাদের জন্য আমরা যা চাইব তাই শিখানে পাবো তুমি নিশ্চয়ই হবেন সফল জান্নাত তৈরি করা হয়েছে ওয়াইদাত লিল মুত্তাকিন মুত্তাকীদের জন্য কেন চলতে হবে আল্লাহর ভয় নিয়ে সব সময় দেখুন জান্নাত যাবার পুঁজি बारोटांगे जरा आल्लाहर इबादत करल्लामीन तेज़ कर रमान शेख मतिर रहमान मदन কি করলে আল্লাপাক দেখুন ইসলামের খুঁটি সমূহ সাড়ে দশ টিভি বাংলায় এই রমজানে রমজান হলো রহমতের সাহরি ইফতার তারা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 প্রতিদিন সত্যিকার যদি আল্লা নবীলামকে ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়ে আসছেন যে দিনটা আমাদের সালাত যে দিন নিয়ে আসছেন তাহলে সে দিনকে আমাদেরকে তাজদিক সত্য বলে মানতে হবে শুধু তহিদের রশিকে মজবুত করে ধরাই হলো বন্ধুগন ছোট্ট বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম ভবিষ্যৎ তো কেউ জানে না রব্বুল আলমিন ছাড়া ছাড়া। এমনকি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ তিনিও নিজের ভবিষ্যৎ জানতেন না বাস্তব প্রমাণ আয়াত। তিনি যদি নিজের ভবিষ্যৎ জানতেন কষ্টদায়ক কোনো বিষয় তাকে স্পর্শ করতো না ভালো জিনিস বাছাই করে নিতেন আমরা না হয় বললাম তা এফের ময়দানে তিনি গেলেন কিন্তু পরবর্তীতে আরো একটি ঘটনা যেমন মনে করেন উহুদের যুদ্ধে উহুদের যুদ্ধে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নির্দেশনা গিরিপথ পাহারা দেয়ার নির্দেশনা লঙ্ঘনের কারণে উহুদের যুদ্ধের ময়দানে মুসলমানদের বেদনাদায়ক পরিস্থিতির সৃষ্টি হয় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সালাম নিজে আক্রান্ত হন তাঁত মুবারক শহীদ হয় তিনি যদি জানতেন তাহলে কি এমন পরিস্থিতি হতো তার মানে রসুল সাল্লাম রিজের তিনি রব্বুল আলমেদের রসুল হয়েও ভবিষ্যৎ জানতেন না তাইলে আব্দুল করিমা আব্দুল রহিমত বা বিভিন্ন নামে অমুক আর তমুক অমুকের ছেলে তমুক আর তমুক তিনি জানবেন অঙ্ক গণনা দিয়ে ওহি যার কাছে আসতো তিনি যদি তার ভবিষ্যৎ না জানেন তাহলে অঙ্ক গণনা দিয়ে কে জানবে মহাজাগতিক বিভিন্ন আলামত দিয়ে এই পৃথিবীর গ্রহ আর নক্ষত্র সৌরজগতের বিভিন্ন সদস্যের আগমন প্রস্থান যাওয়া আসা চলা ফেরা এই সব দেখে বিভিন্ন ধরনের আলামত দিয়ে ভবিষ্যৎ বলে দেবে। দেবেলিভা না তিনি নিজেই বলেছেন ভবিষ্যৎ অর্থাৎ যা ও দৃশ্য এখন যা কেউ দেখতে পাচ্ছে না তিনি হলেন একমাত্র আলিমুল হাইব রব্বুল আলমিন খুবই ব্যতিক্রম স্বাভাবিকভাবে সবার সবকিছু না রব্বুল আলমিন ছাড়া আর কেউ জানে না ভবিষ্যৎ রব্বুল আলমিনই কেবল জানেন বন্ধুগণ তাই দুর্বেদ্য অঙ্ক কষে গণনা করে ভবিষ্যৎ বলে দেবে আর আমরা বিশ্বাস করব। সাধারণ বিবেক তা মেনে নেয় না তাই তুইটা এটা কবিয়া বড় অপরাধ অবশ্যই হওয়া উচিত কি অঙ্ক কষবে কি গণনা করবে আর কি গণনা দিয়ে বলবে যেখানে ওহি ঘোষণা করছে যার কাছে ওহি নাজিল হয়েছে তিনিও তার ভবিষ্যৎ তিনিও তার আগামীকাল পরশু এবং এরপরে কি হবে জানতেন না জানলে মন্দ তাকে স্পর্শ করত না এবার আসেন বন্ধুগণ জ্যোতিষ হয়তো অনেকে আবার বলবেন এই পৃথিবীর সবকিছুই সমন্নিত একটির সাথে আর একটি হ্যাঁ কোরআনিকারিমে বলেছেন এই নিকিল সৃষ্টি আকাশ আর জমিন চন্দ্র আর সূর্য সবকিছুর সাথে মানুষ মানব আর দানব টোটাল সৃষ্টির যুগ সূত্র রয়েছে তাই তো চাঁদের চাঁদের পূর্ণিমা আর অমাবস্যার কারণে চাঁদের ঘূর্ণয়মান ভিত্তিক ভিত্তি করে বিশাল সমুদ্রের জোয়ার আর ভাটা হয় রাত আর দিন হয় আকাশের বৃষ্টি আকাশের গুমুট মানুষের নিজের জীবনের মধ্যেও প্রভাব পেলে অবশ্যই বাস্তব কিন্তু তার মানে এই নয় যে চন্দ্র আর সূর্য গ্রহ আর নক্ষত্র মঙ্গল আর বুধ আর বৃহস্পতি গণনা করে দেখে কেউ কারো ভবিষ্যৎ বলে ওখানে কেউ যেতে পারে গিয়েছে তার চোদ্দ পুরুষের কেউ সব বলে এটা কেবলমাত্র মানুষের মানসিক দুর্বলতাকে অবলম্বন করে তর্কবাগিস মানুষের মন আর মানসিকতা দুর্বলতাকে পুঁজি করে কিছু কুতার্কিক মানুষের একটি পেশা নবজি হাত দেখে হাত গনে হাতের মধ্যে কি হাতের রাশি আর এই রেখা দেখে সব নবজ্লাহ আহমেদ আলী পিছনের কিছু অভিজ্ঞতার কথা হয়তো কেউ বলতে পারে কিন্তু এটা অবশ্যই ভবিষ্যৎ বলা নয় পাঁচটি জ্ঞান কেবল তার কাছে আর কেউ তা জানেনা তিনি বলেছেন কেমত কখন হবে রব্বুল আলামিন জানেন আল্লাহর কাছেই ক্যামতের জ্ঞান জ্যোতিষিয়ার গনক চোদ্দ মিলে বলু কখন ক্যামত হবে ওই নাজিল বৃষ্টি কোথায় হবে রব্বুল আলমী জানেন সবাইকে মিলে বলেন এত কিছু মানুষের ভবিষ্যৎ সব সৌভাগ্য কুভাগ্য ভালো আর মন্দ সব বলে বৃষ্টি কই হবে বলো জানেন আর হাম মায়ের গর্বের ছেলেটা ভালো হবে না মন্দ হবে দুষ্ট না হবে কল্যাণকামী না অকল্যাণকর হবে সমাজের জন্য রবুল আলমী জানেন ভবিষ্যৎ পিছনের কিছু অভিজ্ঞতা আর ব্যক্তির মানসিক দুর্বলতা অবলম্বন করে তর্ক ছাড়া কিছুই নয় অন্যায় অযাচিত কথা ছাড়া কিছুই নয় পঞ্চম বলেছেন জ্যোতিষী আর গণক দুনিয়ার সব জ্যোতিষী আর গনক নিজের মৃত্যু রক্ষা করে ফেল বন্ধুগণ আল্লাহ তাহা হারাম করেছেন মোহাম্মদুর রসুল্লাহ হারাম করেছেন রসুল সাল্লাহ আসম তো আমাদেরকে অগ্রিম সতর্ক করে বলেছেন যে ব্যক্তি কোনো গণকের কাছে যায় জ্যোতিষির কাছে যায় আর তার কথা বিশ্বাস করে তাহলে ফাকাদ বিমা আলা তাহলে সে যেন অস্বীকার করে মোহাম্মদ সাল্লাহ আসমের উপরে রব্বুল আলমিন যা নাজিল করেছেন তাকে অর্থাৎ ওরান এবং সন্ন্যার সবকে যেন করার সামিল গণকের কথা বিশ্বাস করা দ্বিতীয়তর শ্রুশ স্বামীর স্বাদ করেছেন যে ব্যক্তি গণকের কাছে যায় আর গণকের কথা বিশ্বাস করে তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না বন্ধুগণ আজকে কি আমরা এমন অপরাধে লিপ্ত রয়েছি গণকের কাছে গেল গণকের কথা বিশ্বাস করল তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না আর যে নিজে গণক তার নামাজের অবস্থা কি সে তো এমনি কবিরা গুনায় লিপ্ত হয়ে নামাজ তার দরকার কি না যদিও দুর্ভাগ্য আজকে অনেক দেখা যায় নামে মুসলমান জ্যোতিষী নামে মুসলমান গণক হয়ে মানুষদেরকে বিভ্রান্ত করছে স্বাভাবিকভাবে একটু বিবেক দিয়ে চিন্তা করলে যে মানুষের ভবিষ্যৎ বলে দেয় গণনা করে বলে দে নিজেরটা গণনা করে বলতে পারে না নিজের হাত দেখে সে কোথায় কি করবে তো নিজের কুভাগ্য নিজের দুর্ভাগ্য নিজের অ্যাক্সিডেন্ট নিজের অভাব আর দুর্গতি দূর করতে পারে না নিজেরটা জানার পরেও যে ব্যাপারে নিজের জ্ঞান নেই যে ব্যাপারে নিশ্চিত আলম অর্জিত হয়নি এমন ব্যাপারে কথা বলো না যে ব্যাপারে জ্ঞান না ব্যাপারে কথা বলো না কর্ণুপাই জিজ্ঞাসিত হবে সুতরাং বন্ধু বোন আসুন না নিচে যা জানিয়া তা বলা থেকে বিরত থাকবো আর ভবিষ্যৎ কেউ জানে না হুয়া তালা ছাড়া দুর্বৃদ্ধ অঙ্ক কোষে কোন কিছু বলবেত্রের উপরে অঙ্ক কষে মঙ্গল বুধ আর বৃহস্পতির নাম ধরে ধরে কিছু বলবে এমন অন্যায় অসত্য বিষয়ে থেকে নিজেরা বেঁচে থাকি অন্যকে রক্ষা করি তালা এমন কবিরা থেকে আমাদের সকলকে হেফাজত করুন আমিনুমাত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 या अर्थिर शाठिक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पावा चाबे या अईयुहा लदीन आमनू अन्फिकू मिन्मा रजकनाकुम मिन्कबलि अन्याथिया योमुल्ला बैउन फीही वला खुल्म पवित्र कुरानुज सम्पर सर्वोत्तम व्यवहार अलाभ जनक इसलमिक सैटेलैट टेलिविसन चैनल जार मूल लक्ष्य और उद्देश्य हल इसमर बाणी छड़े देवा इसलमर सठीक उपस्थापना बनियोग उत्तम क्षेत्र उत्तं और सम्पद के पवित्र कर जकत दान अर्थ परफ आई अलर बैंक सतचल्लिसमिंग नंबर शून्य GB49-ARAY-3-000-8-3-0-8-1-3-2-3-0-8 SORT CODE SWIFT उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टीआईसीआर वी टा पाठ मेल कर